পরিবেশিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিয়ে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 আবদুল মুতালিবের নাতি হিসাবে দাদার ধর্মীয় বিশ্বাস আর দেবতাদের বিরোধিতা করা রসুল্লা আলাইস্লামের জন্য সহজ কাজ ছিল না এখনকার পরিভাষায় এর নাম হলো হল পলিটিক্যাল কয়েক্টনেস রসুল্লাহ সাল্লাস্লাম এমন এক আদর্শ প্রচার করেছিলেন যা তৎকালীন মুশ্রিক সমাজের চোখে ছিল পলিটিক্যালি ইনকরেক্ট বা চেতনা বিরোধী সিরাতে আমরা বরাবরই দেখতে পাই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 গত পর্ব থেকে আপনাদের হতো খেয়াল আছে কোরআসের আধিপত্যের কাহিনী বিন কলবের কাহিনী এবং কিভাবে হাসিম নামটি চলে আসল একদিন আল মুতালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন তিনি ছিলেন হাসিমের ভাই ভাতিজা সাহেবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন তখন সাহেবার বয়স প্রায় আট বছর প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না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 বনুজুরহম গোত্র মক্কা থেকে ছেড়ে যাওয়ার সময় জমজম জমজমকূপের মুখ বন্ধ করে এর সব চিহ্ন মুছে দিয়েছিল এই ঘটনার পর প্রায় তিনশো বছর পর্যন্ত জমজম কূপের অবস্থান মক্কাবাসীদের কাছে অজানা ছিল একদিন আব্দুল মুতালিব একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে কেউ তার কাছে এসে বলতে লাগল খোড়ো তাই এবার তাইয়েবে মানে হল পবিত্র আব্দুল মুতালিব স্বপ্নের মধ্যে সারা দিলেন এবং জিজ্ঞেস করলেন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 পরের সকালে তিনি যখন কাবাঘর তা করছিলেন তখন কাছেই সেখানে তিনি ও রক্ত দেখতে পান সেগুলো ছিল একটি রক্ত আর গোবর তিনি সেই একই জায়গায় সাদা পাবিষ্ট কাক এবং পিপরার বাসা দেখতে পেলেন অবশেষে তিনি বুঝতে পারলেন যে এই স্থানের কথাই তাকে স্বপ্নে জানানো হয়েছে এখানেই তার পূর্বপুরুষের জমজম কূপ রয়েছে এরপর তিনি পুত্র হারিসকে সঙ্গে নিয়ে খোঁড়াখুরির কাজ শুরু করে দিলেন জমজমকুব আল কাবা থেকে খুব বেশি দূরে নয় পিতা পুত্রের এই খোড়াখুরি দেখে লোকজন জড় হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করল তোমরা কি করছ আল কাবার পাশে এভাবে খোঁড়াখুড়ি করছ কেন তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা কর কিন্তু আব্দুল মোত্তালিব ও তার পুত্র হারিস খনন কাজ বন্ধ না করে চালিয়ে যেতে লাগলেন একদিকে পিতা পুত্র খনন কাজ চালিয়ে যেতে লাগল আরেকদিকে লোকজনও তাদেরকে বাধা দিতে লাগলো আবদুল মুতালিবের এরকম করার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছিল না এক তারা তাকে ছেড়ে দেয় তারা ফিরে যাওয়ার সময় আব্দুল মুক্তালিবের চিৎকার শুনতে পেল লোকেরা দৌড়ে এসে দেখতে পেল যে আবদুল মুতালিব জমজম কূপের ঢাকনা উন্মোচন করেছে এরপর উপস্থিত কুরাইশ নেতারা এসে বলল যে হ্যাঁ হ্যাঁ এটাই হলো আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাহ ইসলামের কূপ এই কথার মাধ্যমে তারা ইঙ্গিত দিতে চাইল যে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 আবদুল মুতালিবের সব পুত্রের নাম লেখা হয়েছিল এরপর লটারি করা হলে প্রথমবার নাম উঠল আবদুল্লা নাম দ্বিতীয়বারে উঠল আবদুল্লা নাম এবং তৃতীয়বারেও উঠল আবদুল্লা নাম তারপর আবদুল মুতালিব আবদুল্লাহকে আল কাবার পাশে নিয়ে গেলেন তিনি যখন ছুরি বের করে আবদুল্লাহকে জবাই করতে যাচ্ছিলেন তখন দৌড়ে আসলো তারই আরেক পুত্র আবু তালিব আবু তালিব তার পিতাকে বলল আমরা আপনাকে এই কাজ করতে দিতে পারি না এর আবদুল্লার মাতৃ সম্পর্কে আত্মস্বজনরাও এসে বলল আমরা আপনাকে আমাদের পুত্রকে জবাই করতে দিতে পারি না অন্যান্য লোকেরাও আব্দুল মুতালিবকে বলতে লাগল আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার উত্তর শরীরের জন্য তা করণীয় বলে গণ্য হবে কেননা আবদুল মুতালিব ছিলেন তাদের নেতা তিনি কোনো কাজ করলে তা প্রথা হিসেবে দাঁড়িয়ে যায় কিন্তু আব্দুল মোত্তালিব তাদের কোনো আপত্তি মানতে চাইলেন না তিনি বললেন আমি আল্লাহালার কাছে যা মানত করছি তা কোনোভাবেই ভঙ্গ করতে পারব না এ নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হতে লাগল শেষ পর্যন্ত তারা যখন কোনো সমাধানে পৌঁছতে পারল না তারা তখন আবার সেই মহিলা জাদুকরের কাছে বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত নিল সবাই সেই মহিলা জাদুকরের কাছে গেল এবং সব কিছু শুনে সেই মহিলা জাদুকর বলল আচ্ছা তোমরা আজকে যাও আগামীকাল আবার এসো আমি এর মাঝে আমার আত্মাগুলোর সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব কোরাইশরা পরদিন তার কাছে উপস্থিত হল এর মাঝে মহিলা জাদুকর একটি সমাধান বের করে দিল মহিলা তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কোনো ব্যক্তির রক্তপন কিভাবে আদায় কর তারা বলল দশটি উঠ দিয়ে তখন মহিলা বলল ঠিক আছে তাহলে এক পাশে দশটি উঠ আর অপরপাশে পাশে আবদুল্লাহকে রেখে পীর চালনা কর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 এবং টাকা দিয়ে তা পরিশোধ করা হয় এই আবদুল্লাহ হচ্ছে বাবা বলা তুমি হলে দুই সন্তান, তারা হলেন ইসমাইল ও আব্দুল তৃতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাহিনী আব্রাহা ও তার হাতি বাহিনীর মক্কা অভিযান আবরাহার কথা নিশ্চয়ই খেয়াল আছে আমাদের গত পর্ব থেকে আবিসিনিয়ার রাজা আন্নাজাসী তার সেনাপতি আরিয়াতকে দিয়ে পাঠান ইয়েমেনের অত্যাচারী শাসক জুউ আওয়াজকে সায়স্তা করতে আবিসিনিয়ানরা জু আওয়াজকে পরাজিত করে ইয়েমেনের শাসন কর্তৃত্ব দখল করে নেয় এরপর নিজেদের মধ্যে অন্তঃসংঘাতে আরিয়াত এবং আবরাহার মধ্যে এক যুদ্ধ হয় এবং কৌশলে আব্রাহা জয়ী হয় আব্রাহা এরপর ইয়েমেন দখল করে সেখানে শাসন করা শুরু করে সে সবাইকে খ্রিস্ট ধর্মান্তরিত করতে চাচ্ছিল কাবাঘরের প্রতি আরবদের বিশেষ দুর্বলতা ছিল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 আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে অভিযান শুরু করে কিন্তু পথিমধ্যে তার কিছু বাধার সম্মুখীন হতে হয় নুফাইল নামের একজন গোত্রনেতা তার বিরোধিতা করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে আব্রাহার কাছে হেরে যায় এবং যুদ্ধবন্দী হয় আব্রাহা আর তায়েফে পৌঁছানোর পর সেখানকার লোকেরা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কেননা ক্রাইসদের সাথে তায়েফবাসীর শত্রুতা ছিল তাইফের এক লোক আব্রাহার বাহিনীকে পথ দেখানোর জন্য রাজি হয় কিন্তু তাইফ থেকে বের হওয়ার সাথে সাথে সে মারা যায় আব্রাহা আরবের সীমান্ত পর্যন্ত পৌঁছল সেখানে একটি চারণভূমিতে কিছু মেষ এবং উট চোর ছিল আব্রাহা সেগুলো দখল করে নেয় এই মেষ এবং উটগুলো ছিল রসুল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের আব্দুল মুতালিব আব্রাহার সাথে দেখা করতে গেলেন অন্যদিকে আব্দুল মুতালিব ছিলেন নুফাইলের বন্ধু নুফাইল আবরাহার কাছে বন্দী ছিলেন বন্দী অবস্থাতেই নুফাইলের সাথে উনাইস নামের এক ব্যক্তির বন্ধুত্ব হয় এদিকে উনাইস আবরাহার সৈন্যবাহিনীর এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সে ছিল আব্রাহার বাহিনীর হস্তিচালক আব্দুল মুতালিব নুফাইলের সাথে দেখা করে তাকে বললেন যে তিনি আব্রাহার সাথে দেখা করতে এসেছেন নুফাইল উনাইসের সাথে কথা বলে আব্রাহার সাথে দেখা করার বন্দোবস্ত করে দেন উনাইস আব্রাহার সাথে আব্দুল মুতালিবের সাক্ষাৎ করিয়ে দেয় আব্রাহা তাকে সাদরে অভ্যর্থনা জানায় বর্ণনা অনুসারে আব্দুল মুক্তালিব ছিলেন সুপুরুষ এবং ব্যক্তিত্বের অধিকারী। তাকে দেখে যে কোনো মানুষের দেখার সাথে সাথেই আব্রাহা খুব সম্মানের সাথে তাকে স্বাগত জানায় যদিও তখন আব্দুল মুতালিবের সাথে আব্রাহার কথা হয়নি আব্রাহা ছিল রাজা তার সাথে কেউ দেখা করতে আসলে সে অনেক উঁচু একটি সিংহাসনে বসত এবং বাকিরা নিচে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 এটা ছিল আল্লাহ তাল্লার পক্ষ থেকে এক কারামত বলা হয় থাকে যে উনা ইসলামের সেই লোকটি হাতির কানের কাছে গিয়ে বলেছিল এটা আল্লাহর ঘর একে আক্রমণ করোনা এই বলে সে পালিয়ে গিয়েছিল যাই হোক কোনো কোনো কারণে হাতিগুলো কারবার দিকে এগুচ্ছিল না তার হাতিগুলোকে মারতে লাগলো তাদের বললম দিয়ে খোঁচা দিয়ে রক্তাক্ত করে ফেললো। কিন্তু তবুও হাতিগুলো কাবার দিকে এক চুল পরিমাণ নড়ল না অবশেষে তারা হাতিগুলোকে পিছনে ফেলে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয় আল্লাতালা এবার তার সৈন্যবাহিনী পাঠালেন যে কোনো কিছুই আল্লাহ সৈন্য হতে পারে পানি বাতাস জীবজন্তু আল্লাতালা এবার সৈন্য হিসেবে প্রেরণ করলেন এক দল পাখি সবগুলো পাখি একটি করে পাথরে নড়ি নিয়েই আব্রাহার বাহিনীর দিকে উড়ে গেল এবং পাথর ছুড়ে তারা নিমিশেই আব্রাহার বাহিনী ধ্বংস করে ফেলল সুরা আল ফিলে এই ঘটনা বর্ণিত আছে কে সসাল অবু কবি অসহিলজালিন তর্মি বিজ রতিমিল তুমি কি দেখনি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি বাহিনীর প্রতি তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবেচিত করেননি আর তাদের তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখির দল যারা তাদের আছড়ে ছিল শক্ত কঠিন পাথরের গায়ে ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো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 তবে রসুল্লাহ সাল্লা আলিয়াল্লামের জন্মের খুব আগে নয় আরবের ইতিহাসে এই ঘটনাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আব্রাহার বাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী আর সেটা ঘটেছিল রসুল উল্লাহ সাল্লি সাল্লামের জন্মের অল্প কিছুদিন আগে বলা হয়ে থাকে মাত্র ৪০ দিন আগে আল মাওয়ারিদি এবং ইবনে তাইমিয়া রহিম মাহমুল্লার মতে এই ঘটনা হচ্ছে আল্লাহর রসুলের নবুয়াতের একটি আলামত ইবনে কাসির রাহিমাহুল্লাও একই মত প্রসঙ্গ করেন এই ঘটনাগুলো হল আল্লাহ রসুল সাল্লা পূর্বে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এ পর্যায়ে আমরা প্রবেশ করব সিরাতে আল্লাতে জন্ম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের সময় আরব এবং পুরো বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক সে সময় তাদের পথ নির্দেশনা বা নেতৃত্বের খুব প্রয়োজন ছিল তবে তখনও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 অঙ্গীকার পূরণে সদা এবং নির্ভরতার প্রতীক স্থানীয় জনগণের কাছে তাদেরকে কাজের জন্য জবাবদিহিত করতে হতো এই গুণগুলো দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণেই আল্লাহতালা মক্কা ও মক্কার মানুষগুলোকে শেষ নবীর রিসালাতের স্থান হিসেবে অন্য সব কিছুর উপর মনোনীত করেছেন কেননা তাদের মাঝেই ইসলামের বার্তা বহন করার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল আমরা শুধু সহিবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা তাদের বিয়ের কাহিনী দিয়ে শুরু করা যাক আবদুল্লাহ তখন আঠারো বছরের যুবক আবদুল মুতালিব তার পুত্র আবদুল্লাহর জন্য আমিনাকে মনোনীত করেন আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আবদে মানাফ ইবনে ইবনে কিলাবের কন্যা তারাও ছিলেন কুরাইশ গোত্রের কোরআ আার যে গোত্রপ্রধান ছিলেন তার নাম ছিল ওয়াহাব এবং তার মেয়ের নাম আমিনা সুতরাং আব্দুল মোতালিব তার ছেলে আব্দুল্লার জন্য আমিনা বিনতে ওয়াহাবের জন্য প্রস্তাব পাঠান যেহেতু তারা দুইজনে ছিলেন গোত্রপ্রধান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 তিনি বললেন তিনি তার আত্মীয় স্বজনদের কাছে থেকে যেতে চান সুস্থ হওয়া পর্যন্ত কারণ উনার জন্য কাফেলার ফিরতে দেরি হয়ে যাচ্ছিল মদিনার তখন নাম ছিল ইয়াস্রিপ এবং ইয়াস্রেবে ছিল আব্দুল মুতালেবের মা অথবা আবদুল্লার দাদি সুতরাং আবদুল্লাহ ইয়াস্রেবে থেকে গেলেন এবং যখন কাফেলা মক্কায় ফিরল আমিনাকে বলা হল আব্দুল্লাহ অনেক অসুস্থ এবং পরে আরেকটা সংবাদ আসল আবদুল্লাহ ইন্তেকাল করেছেন আবদুল্লাহকে কোথায় সমাধিস্থ করা হয় সেটা এখনো অজানা সুতরাং আমি না আঠারো বছর বয়সে আবদুল্লা সন্তান গর্ভে নিয়ে বিধবা হয়ে যান এবং এই হাতির বছরেই জন্ম হয় আমাদের নবেজি রসুল্লা সাল্ল আলহ্লামের যে বছরে রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে ইংরেজি পাঁচশো সাল যে বছরে আল্লাহ তালা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেন যে মাসে রসুল্লাহ সাল্লাই জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে রবিউল আউ্য়াল আর যে তারিখে জন্মগ্রহণ করেন বেশিরভাগ আলিমদের মতে সেটা হচ্ছে রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ তবে বারো তারিখের ব্যাপারটা নিয়ে কিছুটা মত আছে আর সপ্তাহের যে বারে রসুল্লাহ সাল্লাই জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে সোমবার আর দিনের যে সময়টা তিনি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মধ্য দুপুর যখন সূর্য থাকে মধ্য গগনে রসুল্লা সাল্লাই এর জন্মের সময় একটি একটি আলো দেখতে পান তার শরীর থেকে এই আলোর দ্বারাই প্রকাশ পাচ্ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের বার্তা বিশ্বময় ছড়িয়ে যাবে এই আলোর একটি অর্থ হতে পারে এমন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আলো শির্কের অন্ধকারকে দূরীভূত করবেন আর শাম পর্যন্ত আলো ছড়িয়ে যাওয়ার তাৎপর্য সম্পর্কে ইমাম ইবনেকাসির মাহুল বলেন শ্যাম পর্যন্ত আলো পৌঁছে যাওয়ার অর্থ ইসলাম এই শ্যাম অঞ্চলে একটি সুদৃঢ় ও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে শেষ জামানায় শাম হবে ইসলামের শক্তিশালী দুর্গ আর এইস আলহ ইসলাম এই শ্যাম অঞ্চলের দামাসকাসের সাদা মসজিদে অবতরণ করবেন রসুল্লা সাল্লাহ আলহ্লামের জন্ম হয়েছিল চাচা আবু তালিবের ঘরে তার দাইমা ছিলেন আবেসিনিয়ান উম্মে আইমান যিনি ছিলেন আবদুল্লার দাসী রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে প্রথম স্তন্যদান করেছিলেন সুয়াইবা তিনি ছিলেন আবুল আহাবের দাসী এখন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লা আলহ সাল্লামের বংশধারা তৎকালীন আরবদের কাছে ইলমুল আনসাব ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইলমুল আনসাবকে বাংলায় বলা হয় নসবনামা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 যেমন তারা বলত যে মোহাম্মদ যেন শুষ্ক মরুভূমিতে জন্ম নেয়া একটি সবুজ সতেজ গাছ এ কথা বলে তারা বোঝাতে চাইত যে তিনি তাদের বংশের শ্রেষ্ঠ ব্যক্তি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন লোকদের এসব কথাবার্তা রসুলুল্লা সাল্লু আলাইস্লামের নিকট পৌঁছাল তিনি মিম্বারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তোমরা বলো তো আমি কে তারা বলল আপনি হলেন আল্লাহর রসুল তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিম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 এবং চেতনায় অগ্রগামী অর্থাৎ রসুল্লাহ খারাপ মানুষদের মধ্যে প্রেরিত ভালো মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন সেরাদের মধ্যে সেরা তিনি আরো বলেন নিশ্চয়ই আল্লাহ ইসমাইলের বংশধর মধ্য থেকে কিনানাকে পছন্দ করেছেন এবং কিনানার মধ্য থেকে কোরাইশদের মনোনীত করেছেন এবং তিনি কোরআশদের মধ্য থেকে মনোনীত করেছেন বনু হাসিমকে এবং তিনি বনু হাসিম থেকে আমাকে মনোনীত করেছেন অন্য এক হাদিসে তিনি বলেন আমি বৈবাহিক সম্পর্ক জাত সন্তান আদম আলাাল্লাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত আমার বংশধারায় কোনো অবৈধ সন্তান নেই জাহেলিয়াতের ব্যভিচার আমার বংশকে দূষিত করতে পারেনি জাহেলিয়াতের যুগে যদিও জিনা ব্যভিচার জাতীয় অনৈতিক কার্যকলাপ খুবই স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাইস্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউই এমন জঘন্য কাজে অংশ নেয়নি আল্লাহ তালা তার বংশধারাকে সব সময় হেফাজত করেছেন অর্থাৎ রসুল সাল্লা সাল্লামের জন্ম আরবের সেরা গোত্রের সেরা বংশের অভিজাত একটি পরিবারে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার বংশধারা উল্লেখ করেছেন তার পুরো নাম হল আবুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব মুরাহ ইবনে কাব ইবনে লোহাই ইবনে গালিব ফায়ের ইবনে মালিক ইবনে কিনানা, ইবেন কিরানাহজাইমা এবেন মুদ্রিকা এবেন এলিয়াস ইবেন মুজার, এবেন নিজার ইবেন মা আদেন আদনান এই বংশধারা এসেছে ইব্রাহিম আলাইলাম থেকে কিন্তু আদনানের আগে কারা এই বংশধারায় ছিল সেই নামগুলো নিশ্চিতভাবে জানা যায় না একটি হাদিসে রসুল্লাহ সাল্লাই বলেন আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দু আ এবং আমার ভাই ইসার সুসংবাদ অর্থাৎ রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম ছিলেন ইব্রাহিম আলাইস্লামের দুআ ফসল আল্লাহ তালা ইব্রাহিম আলাহ্লামের এই দু আটা কোরআনে উল্লেখ করেন সুরাবাকারায় বাকারা উনত্রিশ নম্বর আয়তে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 আমি তোমাদেরকে আমার প্রাথমিক কথার সংবাদ দিচ্ছি আমি আমার পিতা সালামের দোয়া ইসা আলা এবং আমার মায়ের স্বপ্ন আবু উমামা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নবুয়ের সূচনা কিভাবে হয় তিনি বললেন আমার পিতা ইব্রাহিম আলাহাল্লামের দোয়া আমার সম্বন্ধে ইসা আলাহিসাল্লামের সুসংবাদ দান তিনি আরো বলেছেন আমার মা স্বপ্ন দেখেন যে তার মধ্য হতে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে লাগল তার মায়ের স্বপ্নের কথা আগে থেকেই আরবে ছিল তারা বলত যে আমেনার গর্ভে এক মহান ব্যক্তির জন্ম হবে এমন কি এমনকি ইসা বনি ইসরায়েলের মধ্যে খুদ্বা দেয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন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 হিকমান রহিমাহুল্লাহ এবং আবু মালিক রহিমাহ একই কথা বলেছেন সুতরাং দেখা যাচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের সেই দোয়ার পরিপ্রেক্ষিতে তারই বংশে রসুল্লাহ সালাহাম জন্ম নিয়েছেন এবার রসুলের বংশধারায় তার কয়েকজন পূর্ব শুরুকে নিয়ে আলোচনা করা যাক আমরা আগেছি আল্লাহ হয়েছিল সেরা বংশে সেরা গোত্রে রসুল নাম হল মোহাম্মদ ইবেন আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিম ইবনে আব্দ মানাফ ইবনে কোসাই এই বংশধারায় কোসাইকে নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল পূর্বে কোসাই হলেন সেই ব্যক্তি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 লিফি পুরসি হিমৃত ইয়সী কল্যাহদল বৈ অলী অপামহু মি وَآمَنَهُم হুম মিহৌ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 হামদ মানে প্রশংসা মোহাম্মদ মানে প্রশংসার অধিকারী আহমাদ মানে হল যিনি আল্লাহর প্রশংসা করেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি রসুল্লাহ সাল্লাই সাল্লামের আরও কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায় তার মাঝে একটি হল হাসির আল হাসির অর্থ হচ্ছে জড়কারী যার জাগরণের সাথে সমগ্র মানব জাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড় হবে নবীজি মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে হাসরের দিন সর্বপ্রথম পুনরুজ্জীবিত করা হবে এবং পুরো মানবজাতি তার পুনরুজ্জীবনের পর জাগ্রত হবে আল মুক্ত বা উত্তরস্বরী তার আরেকটি নাম মোহাম্মদ সাল্লা আলাই হলেন নবী ও রাসুলদের মধ্যে সর্বশেষ তারপর আর কোন নবী বা রাসুল আসবেন না এ কারণে তিনি হলেন সকল নবীর সর্বশেষ উত্তরস্বরী আল মাহি তার আরেক নাম যার অর্থ হল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 তার মা তাকে মদিনায় নিয়ে যান রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামের দাদার মা অর্থাৎ আব্দুল মুতালিমের মা ছিলেন মদিনার এই কারণে মদিনায় বন নাজ্জার পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মদিনায় তারা কয়েক মাস ছিলেন এই কয়েক মাসের স্মৃতি ভাষা ভাষা রসুলুল্লা সাল্লাই এর মনে থেকে যায় বহু বছর পর যখন তিনি মদিনায় আসেন তখন তিনি মদিনার কিছু ঘর দেখে চিনতে পারেন মদিনা থেকে আসার পথে আবুয়া নামের একটি গ্রামে তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই তিনি মারা যান সেই গ্রামেই তাকে দাফন করা হয় আল্লা রসুল সাল্লু আলাইসাল্লামের মা যখন মারা যান তখন তাকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন আব্দুল মুত্তালিব আব্দুল মুতালিবের জীবৎ দশায় রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের একটি ঘটনা আমরা জানি সেটি হলো কাবার পাশে একটি উঁচু প্ল্যাটফর্ম ছিল যেখানে আব্দুল মুতালিব বসতেন সেখানে বসে কোরাইশদের বিভিন্ন বিষয়ে কথা হত আর সেখানে কেউ বসার অনুমতি পেত না কিন্তু একদিনের কথা বালক বয়সে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছুটে গিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে পড়লেন তখন তার চাচারা সেখান থেকে নামিয়ে নিতে চাইল কিন্তু আব্দুল মোতালিব বাধা দিয়ে বললেন না সেখানে থাকুক এটাই হচ্ছে দাদা আব্দুল মুতালিবের সাথে রসুল্লাহ সাল্লামাইসাল্লামের একমাত্র বর্ণিত ঘটনা হালিমাসাদিয়া ছিলেন রসুলুল্লা সাল্লামের দুধ মা তিনি তার বান্ধবীদের সাথে মক্কায় এসেছিলেন শিশুর খোঁজে যাকে তারা লালন পালন ও দুধ খাওয়াবার জন্য নিয়ে যাবে এটা ছিল তাদের ব্যবসা এই বেদৌন মহিলাগণ মক্কায় আসত আর কিছু শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত এর বিনিময়ে তারা অর্থ লাভ করত যে বছর তিনি মক্কায় যান সেটি ছিল দুর্ভিক্ষের বছর আর তারাও ছিলেন হতদরিদ্র তারা মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে দুগ্ধপোষ্য সন্তানদের খোঁজ করতে লাগলেন উপস্থিত করা হয় কিন্তু তারা কেউই একে নিতে রাজি হয়নি এর কারণ ছিল নবীজি ছিলেন ইয়াতি তারা বলতে লাগল এই ইয়াতিম আমাদের কী উপকার করবে কে আমাদের টাকা দেবে তার তো বাবা মারা গেছে তারা ভাবল যে তার মা তাদেরকে বেশি কিছু দিতে পারবেন না কাহিনীটা হালিমের ভাষাতেই শোনা যাক দিন শেষে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 আমি আপনার সন্তানকে নিজে রাজি আছি এর আগের রাতে আমরা একটুও ঘুমাতে পারিনি কারণ আমাদের উটগলি কোনো দুধ দিচ্ছিল না দুর্ভিক্ষ ও ক্ষুধার কারণে আমি আমার সন্তানকেও দুধ পান করাতে পারিনি সে সারা রাত কান্নাকাটি করে আমাদেরকে ঘুমাতেও দেয়নি যখন আমি মোহাম্মাদ আমার তাঁবুতে নিয়ে এলাম তখন আমার স্তন যেন এই শিশুকে স্বাগত জানালো তাকে সবটুকু দুধ দিল যতখানি তার প্রয়োজন ছিল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 আমিনা সম্মতি দেন এরপর হালিমা মুহাম্মদকে আবার মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যান তৎকালীন আরবের মধ্যে এটা একটা প্রথা ছিল যারা ধনী বা এলিফ শ্রেণীর তারা বাচ্চাকে প্রথম কয়েক বছর মরুভূমিতে লালন পালন করাতেন এটার খরচ সবাই বহন করতে পারত না মরুভূমির বেদুইনদের ভাষা ছিল আরবদের মধ্যে সবচেয়ে ভালো এছাড়াও মরুভূমিতে বাচ্চারা প্রথম কয়েক বছর বড় হলে তারা রোগ থেকে দূরে থাকে যেহেতু কোরাইশরা ধনী ছিল তারাই শুধু এই খরচগুলো বহন করতে পারত হালিমা বলতে থাকেন একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন হঠাৎ তার ভাই ছুটে এসে অন্যদের বলল আমার কোরাইশের ভাই আমার কোরআশের ভাই আমরা সচকিত হয়ে প্রশ্ন করলাম কি হয়েছে তার সে বলল আমি দেখলাম দুইজন সাদা কাপড় পরার লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিল এরপর তার বুক চিরে ফেলল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 হালিমা আসাদিয়ার ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে এক আল্লাহ রসুল সাল্লা আলাই ছিলেন একজন বরকতময় মানুষ তার জীবনের পুরোটাই ছিল বরকতময় তিনি যেখানে গিয়েছেন যাদের সাথে ছিলেন সবকিছুই বরকতময় হয়েছে হালিমার জীবনের সব কষ্ট যেন এক নিমিশে দূর হয়ে গেল যখন তিনি শিশু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তার সাথে রাখা শুরু করলেন দুই আমরা জানি না আল্লাহ আমাদের কল্যাণ কোথায় রেখেছেন সে সময় বেদইন পরিবারগুলো কোনো ইয়াতিমকে রাখতে চাইত না কারণ এতিমের পরিবার খুব ভালো অর্থ হয়তো দিতে পারবে না এটা ভেবে হালিমার মন খুব খারাপ ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ রসুল ইয়িম হলেও যে বরকত তিনি বয়ে এনেছেন তা বাকি সবাইকে ছাড়িয়ে গেছে সব চাইতে লাভবান ছিলেন হালিমা কাজেই কোনো ঘটনায় বাধ্যত আমাদের চোখে কল্যাণ ধরা না পড়লেও হয়ে যাওয়া উচিত নয় কেন না?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 ৬ বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন এরপর মুহাম্মদ পিতৃ মাতৃহীন হয়ে পড়েন এরপর তার দাদা আব্দুল মুক্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন আব্দুল মুতালিব তাকে বড় করেন কিন্তু নবীজির আট বছর বয়সে তিনিও মৃত্যুবরণ করেন তখন মুহাম্মদ সাল্লা চাচা আবু তালিবের কাছে বড় হতে থাকেন তিনি তাকে আশ্রয় ও সুরক্ষা দেন সাহায্য করেন এবং তাকে জীবনের পরবর্তী ৪০ বছর ধরে সহায়তা করে যান এখন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 আমি সেই যে তোমার দেখাশোনা করেছে যাতে তুমি আমার তত্ত্বাবধানে বড় হতে পারো এ কথাটি আমাদের নবীজি সাল্লাস্লামের ক্ষেত্রেও খাটে দ্বিতীয়ত আমরা জানি ইয়িমের জীবন অনেক কঠিন কিন্তু একই সময়ে এই কষ্টের জীবন নবীজি সাল্লু আলিহাল্লামকে অনেক প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করতে সাহায্য করেছে আদর ভালোবাসার মধ্য দিয়ে বড় হলে দাওয়াত দেওয়ার মতো কঠিন কাজ নবীজির জন্য সহজ হতো না অপর দিকে।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 ইয়াতিনদের সাথে সদ ব্যবহার করতে বলা হয়েছে কারণ নবীজি নিজের শৈশবের কথা স্মরণ করে বুঝতে পারেন যা করতে পারি তা হলো একজন ইয়াতিমের দায়িত্ব এবং এটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নেয়া সুতরাং এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের নবীজি সাল্লাহু আলাইস্লাম স্নেহশীল এবং কোমল হৃদয়ের মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন চতুর্থত বনু সাদ গোত্রের মধ্যে মা হালেমার কাছে বড় হবার মধ্য দিয়ে নবীজি আরবদের মধ্যে সবচেয়ে অলঙ্কারপূর্ণ আরবি ভাষা রপ্ত করেন ইংরেজিতে আমরা যাকে বলি এলোকেন্ট আরবিক এবং জানা যায় যে রসুল্লাহ সাল্লাম আলহাম সর্বোত্তম আরবি ভাষা ব্যবহার করতেন এবং এ নিয়ে একটা হাদিসও আছে এমন আমাকে সবচেয়ে বিশদ অর্থপূর্ণ বাক্য দান করা হয়েছে অর্থাৎ একটা ছোট শব্দকেও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 লক্ষ্য করুন সিরাতের সব ঘটনাগুলো কিন্তু হাদিসে বর্ণিত নেই বর্ণিত হয়েছে ইবনে ইসহাক ইবনে সাদের বইগুলোতে এবং এগুলোর বিশ্বাসযোগ্যতা বা অথেন্টিসিটি হাদিসের চেয়ে এক ডিগ্রির নিচে হাদিস বলতে আমরা বোঝাচ্ছি যেসব হাদিস গ্রন্থ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে যেমন বুখারি মুসলিম সোনান আব দাউদ সোনান আব তিরমিজি নাসাই এবং ইভেন মাজা এবং এই গ্রন্থগুলোই হচ্ছে মূল ইসলাম ধর্মের অনেক ফেক এবং ধর্মীয় বিষয় এই বইগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তাই বিশ্বাসযোগ্যতা এবং দিক দিয়ে গ্রহণযোগ্য করলে সিরাতের বইগুলো হাদিস এই গ্রন্থগুলোর এক নিচে। এবং এ কারণে সিরাতের সবগুলো গল্প গ্রহণযোগ্য নয় কিন্তু আমাদের সেগুলো বর্ণনা করতে কোনো দোষ নেই ঘটনাটা ছিল যে যখন রসুল্লাহ সাল্লাম আল্লাহাম একজন কিশোর ছিলেন বয়স হয়তো বা এগারো কিংবা বারো বছর তখন তার চাচা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 এবং বিলাল হয়তোবা তার জন্মই হয়নি এবং নবুয়তের পর আবু বকর রাজিয়াল কিনে নেন এবং গাছ যদি রসুল সাল্লা সাল্লামকে ছায়া দিয়ে থাকে তখন মেঘের ছায়ার কি দরকার এবং আমরা কখনো শুনিনি রসুল্লাহ সাল্লা সাল্লাম তার চাচাকে এই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বুহাইরা যদি এই কথা বলেই থাকে তাহলে কুরাইশদের তো তাকে নবী হিসেবে মানতে এত কষ্ট হবার কথা না এবং নবীজি যদি এটা জানতে নি।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 কিভাবে রাসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের কথা জানলেন মক্কায় কোনো লাইব্রেরি ছিল না কোন ইহুদি কিংবা খ্রিস্টান ছিল না যে তাদের সম্পর্কে জানা যাবে অথচ কোরআনে নাজিল হয়েছে তাদের অনেক কথা এবং কোরাইশদের ইউসুফ আলাহিসাল্লাম মুসা আলামাম ইসা আলা ইসাল্লাম অর্থাৎ বনী ইসহাক এবং বনি ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং রসল্লা সাল্লা আলাইস্লাম মোটামুটি অশিক্ষিত কোরাইশ বংশের মধ্য থেকে জন্ম নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের গল্প বর্ণনা করেছেন ওরিয়েন্টালিস্টে বলে রসল সাল্লাহাম বুহাইরা থেকে দাওরাত ও ইঞ্জিলের কাহিনী শুনেছেন আর সেগুলো ব্যবহার করে কোরআন রচনা করেছেন কিন্তু এটা একটা অযৌক্তিক ক্লেম চল্লিশ বছর পর শৈশবের কথা এত ডিটেইলে কেউ মনে রাখতে পারে না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 অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্ল ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015